নবী যীশু খ্রিস্ট এবং নবী মুহাম্মদ এনাদের মধ্যে পার্থক্যটা কি যীশু খ্রিস্ট মানুষকে শিখিয়েছেন যে কিভাবে জীবন ধারণ করবো আর ঈশ্বরের উপাসনা করব। আবার এই একই জিনিস শিখিয়েছেন নবী মুহাম্মদ যারা যীশু খ্রিস্টকে মেনে চলে ওরা কি সঠিক নাকি ওদের উচিত নবী মুহাম্মদের নির্দেশগুলো মেনে চলা আর যীশু খ্রিস্ট আরো একবার যেহেতু পৃথিবীতে আসবেন তাহলে তিনি কি শেষ নবী প্রশ্ন করেছেন নবী যদি পার্থক্য কি দুজনই বলেছেন পার্থক্য কোথায় আমরা আমার পৃথিবীতে আসবেন তাহলে তিনি কি শেষ নবী এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে যতজন নবী রাসুল আছেন তাদের মধ্যে পাঁচজনকে সহিদ অনুযায়ী বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নবী ইব্রাহিম নবী নুয়াল্লাম নবী মুসা নবী ঈসা আর নবী মুদ সাল্লাম তাহলে আমরা আল্লাহর একজন গুরুত্বপূর্ণ একটা কথা বলে নি আমি যে সেই মুসলিম আসলে মুসলিম না যে যীশু খ্রিস্টকে নবী বলে বিশ্বাস করে না আমরা মানি তিনি ছিলেন আল্লাহ প্রেরিত একজন নবী ও রাসুল আমরা মানি যে তিনি ছিলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট আমরা মানি যে তিনি অলৌকিক ভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই এখনকার যিশুখ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন আর আপনি যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যিশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান একটা অনুচ্ছেদ দেখাতে পারেন যেখানে স্পষ্ট করে বলা হয়েছে পরিষ্কার করে বলা গোটা বাইবেল থেকে যেখানে তার নিজের বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো আমি খ্রিস্টান গ্রহণ করব। সত্যি বলতে বাইবেল পড়লে দেখবেন যিশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন এটা আছে গসপুল্লাভ জন অধ্যায় নাম্বার ১৪। অনুচ্ছেদ আঠাশ আমার পিতা আমার চেয়ে মহান গুল্বর দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গাছ অনুচ্ছেদ গাছপুল বিশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গাছপুলভ জন অধ্যা নম্বর পাঁচ অনুচ্ছেদ আমি নিজ থেকে কিছু করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ নিজের থেকে কিছু করি না পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লাহর ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম তাহলে যীশু খ্রিস্ট ছিলেন একজন মুসলিম নিজে ঈশ্বর দাবি করেননি তারপর আছে গসপুল্ল জন যে তোমরা যে কথাগুলো শুনো সেগুলো আমার নয় আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন তারপর গসপুল্লাভ জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ তিন যিশু নিজের মুখে বলেছেন এ হচ্ছে অনন্ত জীবন যাতে তোমরা জানতে পারো ঈশ্বরকে বলে একজন আর যীশু খ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন এরপর হচ্ছে বুক অব একদ বাইশাইল বাসী মন দিয়ে শোনো নাজারের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর অনুমোদিত একজন মানুষ তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন ঈশ্বর তাকে দিয়ে করাবেন তার সাক্ষী ঈশ্বর অনুমোদিত একজন মানুষ তোমাদের মাঝে তিনি অনেক অলৌকিক কাজ করে দেখাবেন তাকে ঈশ্বর করাবেন তোমরা তার সাক্ষী তাহলে যিশু খ্রিস্ট বয়স আল্লাহিস আল্লাহ খুব গুরুত্বপূর্ণ একজন নবী ও রাসুল তবে তিনি আল্লাহ নন আর যদি তাকে অনুসরণ করতে চান এই কথা আগে বলেছি যে জন গসপাল ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ বলেছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু সেগুলো এখন সহ্য করতে না কারণ যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন তার মানে যদি আপনি সত্যি যিশু খ্রিস্ট ভাই্লামকে মেনে চলেন এক ঈশ্বরকে বিশ্বাসের পাশাপাশি তাহলে আরো মেনে চলবেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদামকে এবার আপনার শেষ প্রশ্নের উত্তরে বলি যে যিশুখ্রিস্ট আবার আসবেন তাহলে তিনিই তো শেষ নবী পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে যিনি আমারও তোমাদের প্রভু এখন যীশু খ্রিস্ট দ্বিতীয়বার আসবেন কেন তিনি আল্লাহ তালার একমাত্র রাসুল যাকে তার অনুসারীরা ভুল বুঝেছে তিনি নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন অন্য সব নবীর রাসুল তাদের অনুসারীরা কখনো তাদেরকে ঈশ্বর ভেবে ভুল করেনি হলেন একমাত্র ঈশ্বর দাবি করেছেন আসবেন্লামের অনুসারী হিসেবে কোন নতুন নিয়ম আনবেন না তিনি আসবেন সাক্ষ্য দিতে যে নিজেকে ঈশ্বর বলেননি তিনি নতুন কোন ওহিয়া আনবেন না ওহিয়া সম্পূর্ণ হয়ে গেছে বলছে তোরা মাই দা উদ্য পাঁচ আয় আজ আমি তোমাদের দিনকে পূর্ণ করলাম তোমাদের জন্য ইসলামকে পছন্দ করলাম আর তোমাদের প্রতি অনুগ্রহ সম্পূর্ণ করলাম নতুন করে কোন কিছু ইসলামে যোগ বা বিয়োগ করা যাবে না তাহলে সালাম দ্বিতীয়বার পৃথিবীতে এসে সাক্ষ্য দেবেন তিনি আমার উপাসনা করো বলেছেন আল্লাহর করো তিনি আমার ও তোমাদের প্রভু তাহলে যশু খ্রিস্ট আমার আসবেন মোহাম্মদ সাল্লা সাল্লামের উন্মত হিসেবে খ্রিস্টানদের বিভিন্ন ভুল ধারণাগুলো দূর করার জন্য আশা করি উত্তরটা পেয়েছেন